বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম বাংলার সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের প্রিয় অনুষ্ঠান সমষ্টিক আলোচনা যার মূল বিষয় হল আল্লাহর প্রতি দায়ত ও হার পথ পদ্ধতি এ পর্বে আমরা গুরুত্বপূর্ণ কিছু আলোচনা বিগত দুটি পর্বে সমাপ্ত করেছি আজকের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে দা আওয়ত এর হকম কী কর আন মুহের আলোকে তো এই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে প্রামাণ্য বক্তব্য উপস্থাপনের জন্য আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি সম্মানিত দেশবরণ্য বিশ্বের মধ্যে পরিচিত আলেম আমাদেরকে তোর আমরা প্রথমে চলুন আমাদের আমন্ত্রিত ওলামাদের সাথে আমরা পরিচিত হই আমার ডানে উপবিষ্ট আছেন এবং আমার বামে বসে আছেন বিশিষ্ট আলম প্রতীব শেখ আমানুল্লাহ মাদানীকুমাত এবং আমার সর্বমামী উপবিষ্ট আছেন জানাব শেখ শাহিউল্লাহ তৎসঙ্গে পরিচালনায় রয়েছে আমি আলোচনার জন্য অনুরোধ জানাম ডক্টর আয়াত আমি প্রথমত আলোচনা উপস্থাপন করতে চাইফ فَيَدْعُونَ عَلَى الْمُنكَر وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ سوره آل عمران 104 نمبر ایت سوره آل عمران 110 نمبر ایت کنتم خيرا امه اخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله اور ادعوا الى سبيل ربك بالحكمه والموعظه الحسنه وجادلهم بالتي هي احسن سوره النحل 125 نمبر ایت বিভিন্ন ভাবে বিভিন্ন শেখায় বিভিন্ন ধরনের আহ্বানে নির্দেশের মূল হুকুম হলো সেখানে ওয়াজেব হবে অন্য কোন কারিনে না থাকে সেখানে অন্য কোনো কারণ থাকলে সে দিকে চলে যাবে ডাইরেক্ট যখন আসবে তখন দাওয়াত করোমা তোমাদের মধ্যে যেন একটা দল হয় কেন হচ্ছে না একটা গ্রুপ কেন দাওয়াদের জন্য বেড়ে যাচ্ছে না এই যে বিভিন্ন স্টাইলের এর দ্বারা একটা দলকে সবসময় দাওয়াতে কাজে নিয়োজিত থাকতে হবে এটা ওয়াজেব তো একটা গ্রুপ যদি দাওয়াতে সবসময় লেগে থাকে বাকিদের সবসময় লেগে থাকাটা সেখানে মৌকু হয়ে যেতে পারে কিন্তু তার নিজস্ব কিন্তু অন্য যদি সে পালন করে ওয়াজে ফরজে কেফায়ের ডক্টর সাহেবকে চমৎকার আলোচনার জন্য কোরআন দলিল দিয়ে আয়াত দিয়ে তিনি প্রমাণ করলেন যে দাওয়াত কখনো ফরজ হয়ে যাবে দাওয়াতটা কখনও আপনার ফরে খেফায়া হয়ে যাবে আবার দাওয়াতটা কখন সার্বক্ষণিক একজন মানুষ হিসাবে তার জন্য সার্বক্ষণিক দায়িত্ব হয়ে যাবে ব্যক্তি বিশেষ হিসাবে তো আমরা এই পর্বে জানাব শেখ হলিউল্লা সাহেবের কাছে আসছি বিনীতভাবে জানার জন্য সে হলো যে কখন দাওয়াত দেওয়া ফরজা আইন হয়ে দাঁড়াবে আল্লাহ আলাতাল আহ আল কেরিমে আমরা যে সাবজেক্টটা নিয়ে আলোচনা করছি দাওয়া মানে অন্যকে আহ্বান করা কল্যাণের দিকে উত্তমতার দিকে ন্যায়ের দিকে সত্যের দিকে আলমী টিকে এই শব্দটি দিয়েই এই কাজটি করতে বুঝিয়েছেন বলেছেন হাবিবেন ঘোষণা করতে বলেছেন তুমি বলে দাও মানুষের আমি দাওয়াত দিচ্ছি শুধু তাই না এই দাওয়াত কথাটাকে এক একটি অবস্থানে এক একটি শব্দ দিয়ে একটি পরিভাষায় বোঝানো হয়েছে যেমন আমরা দেখতে পাই কোথাও বা আল আমারুফ শব্দ দিয়ে আবার কোথাও বলেছেন নিজেকে বাঁচাও অন্যকে কে বাঁচাও এখন কখন ফর আইন প্রথম হলো যে একজন ব্যক্তি তার নিজেকে সব সময়ে সার্বক্ষণিক বাস্তবতায় সত্যের উপরে রাখবে অন্যায় থেকে বিদ্যাত আপনি যে প্রশ্নটা বলছেন সেটা হলো যে নিজের মধ্যে সবসময় দাওয়াতের যে চর্চা এটা থেকে অব্যাহতের কোন উপায় নেই কোনো উপায় নেই সর্বাবস্থায় একজন ব্যক্তিকে সজাগ থাকতে হবে মনে করবে সেজন্য একটা যুদ্ধরত সৈনিক কারণ চতুর্দিকে তাকে আক্রমণ করার জন্য শত্রু বেষ্টন করে আছে এই অবস্থায় একজন যদি গাফলতি একটু চরমে তাহলে যে কোনো সময় এটা ক্ষতি হয়ে যেতে পারে তাই চতুর্দিকে যখন অকটোপাশের মতো আমাদেরকে গ্রাস করে রাখছে ইসলাম বিদ্বেষী শক্তি সে অবস্থায় একজন মুসলিমকে সার্বক্ষণিক যোদ্ধার মতো প্রহরের মতো যুদ্ধের ময়দান রয়েছে ইহবিতা নেমে যাও জান্নার থেকে দুনিয়ায় তবে যেন এখানে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু করবে তাইলে না বরং আমার তার মানে শয়তান থেকে নিজেকে সংরক্ষণ রেখে হেদায়তের উপরে রব্বুল আলমী যা আদেশ করেছেন তার উপরে প্রতিষ্ঠিত থাকার প্রচেষ্টা করাটাই নিজের মধ্যে দাওয়াতি চেতনাটা যথাযথ রাখার আপনার কাছে ফিরে এই পয়েন্টটা আপনার দায়িত্ব হয়ে যাবে যেটা আবশ্যক সমাজে দাওয়াত দিতে হবে এই ব্যাপারে আপনি সরিয়ে বিসমিল্লাহ ইতিপূর্বে আমরা আলোচনা করে এসেছিলাম যে দাওয়াতী ক্ষেত্রে কখনো ফর্জে আইন হয় কখনো ফর্জে কেফায়া হয় ফর্জে আইন হবে তখনই যখন তার সামনে আর দাওয়াত দেওয়ার মতো কোনো লোক নেই এবং সে দাওয়াত দেওয়ার ক্ষমতা তার রয়েছে যেমন উদাহরণ দিয়েছিলাম একজন রিক্সাওয়ালা আর একজন রিক্সাওয়ালাকে দেখছে বিড়ি খাচ্ছে তখন সে তাকে মানা করবে সেখানে সে দাওয়াতি কাজ করবে অনুরূপভাবে একজন খেতে খামারে কাজ করছে তার পাশের ভাইকে সে মানা করবে যেহেতু সেটা তার জানা আছে এবং সেখানে বাধা দেওয়ার মতো বা নিষেধ করার মতো বা দাওয়াত দেওয়ার মতো অন্য কেউ নেই কিন্তু বিশেষ কিছু বিষয় যেগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় তো আর সবার পক্ষে জানা এবং সে ব্যাপারে দাওয়াত দেওয়া সম্ভব নয় ক্ষেত্রে অবশ্যই বিজ্ঞ প্রাজ্ঞকালামগণ ক্ষেত্রে ভূমিকা রাখবেন অনুরূপভাবে কোন কোনো ক্ষেত্রে দাওয়াত দেওয়াটা হারামও হতে পারে দাওয়াত বলতে আমরা ব্যাপক অর্থেই মানছি যেটা আমরবিল মারুফ আর মুনকার অন্যায়ের আদেশ অন্যায় থেকে নিষেধ এগুলি ওর মধ্যে সামিল করে নিয়েই কথাটা বলছি সাইফুল ইসলাম ইমাম ইবনুতাইমিয়া রহমাতুল্লাহ আলহের যোগ্য সাগরেদ ইবনুকাইম জাউজি আর রহমা তিনি মারাতেবু এনকার অন্যায় কাজের নিষেধের যে বিন্যাস করেছেন সেখানে এক পর্যায়ে গিয়ে বলছেন যে কোনো সময় অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে যদি বড় অন্যায়ের জন্ম হয় সেক্ষেত্রে সে অন্যায়ের প্রতিবাদ না করা ভালো এক্ষেত্রে ওলামায় কামগণ একটি উদাহরণও পেশ করে থাকেন যে সাইফুল ইসলাম ইমাম এমন তাইমিয়া রহমল্লা কাতার বাহিনীর ভিতর দিয়ে যাচ্ছিলেন যাওয়ার পথে দেখলেন তারা মদ পান করছে অনেকেই মানা করছিলেন সাইফুল ইসলাম ইমাম এমন তাইমিয়া রহমল্লা তিনি মানা করছেন না এবং বলছেন যে তাদেরকে ছেড়ে দাও তারা যদি মদ খেয়ে মাতাল হয়ে চুর হয়ে জঙ্গলে পড়ে থাকে তাহলে মুসলিম রক্তপাত থেকে তারা মুসলিম জাতি বেঁচে যাবে পক্ষান্তরে তাদেরকে যদি মদের বোতল কেড়ে নিয়ে বা মদ খাওয়া থেকে তাদেরকে বিরত করা হয় তখন তারা মদের নেশায় বিভোর হয়ে মাথা খারাপ করে ফেলবে এবং মুসলিম জনপদে ঢুকবে মু করবে ক্ষেত্রে আমরা আলোচনা করতে গিয়ে সেখানে যদি হয়ে যায় অবশ্যই আমাদেরকে পরিহার করতে হবে ধন্যবাদিত আমরা আলোচনা শুনতে চাচ্ছিলাম তো সময় এলো একটু ছোট্ট বিরতির বিরতির পরে এসে আমরা এই আলোচনা শুনব আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে ততক্ষণে আপনারা আমাদের সাথে থাকুন পরিষ্কার করতে হবে মনের ধর তা না হলে চোখ জবান করতে পারে ছোট বড় অনেক ভুল শরীয় বিরোধী বহু কাজ चो जीवे कुफल शुद्ध पीछे चोखी कुफल आज रत एगार सकाल दस टेल दे করেছেন আপনার উপর যেমন সামর্থবান হিসাবে ঠিক একই ভাবে জাকাত মানুষের অর্থনৈতিক আবাদতের প্রথম শ্রেণীর আবাদত হচ্ছে मानवतार सम्मानित शुदीय दर्शक बिंदु बिधिर पर पुनराय আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আমরা আলোচনা করতেছিলাম যে এই যে সমাজে অন্যায় যদি ব্যাপক লাভ করে এবং সেক্ষেত্রে যখন বিলুপ্ত হয়ে যায় বাধাগ্রস্ত হয় তখন সেটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা আর অসৎ কাজ যখন শুরু হয়ে যায় প্রকাশ্যে সেটাকে এই মুহূর্তে দুইটা দিক আছে একটা হলো সরকারি মোহা সে পক্ষ থেকে নিয়োজিত আমরু আর হ্যানমোনা থাকতেই হবে তাদের জন্য হল ফরজ সরকার পক্ষে নিয়োজিত আক্রান্ত নিজের থেকে যারা দায় সমাজে কাজ করেন তাদের জন্য দুই প্রকার একটা হলে কখনো তাদের জন্য ফরজ কখনো তাদের জন্য সুন্নত কখনো তাদের জন্য নফল ফরজ এমন হলো যে একজন একজনে ধর্ষণ করছে প্রকাশ্যে ধর্ষণ থেকে যে কোনো উপায় তাকে বাঁচানো ফরজ আপনার ঘরে ডাকাত ঢুকে গেছে হাদিসের দৃষ্টি মান দুনা আলি ফু সাহিদ ওইটা এখন তো আমার মারুভার না হয় সরকারি লোক পাবেন না তাকে প্রতিহত করা বা তাকে খুন করে ঠাং ভাঙা হলেও আপনার এটা প্রয়োজন আছে কিন্তু আমরা এবার যাবো শেখ অলিউল সাহেবের কাছে বিষয় হলো যে সমাজে দেখা যাচ্ছে যে আপনার এমন একটা আমরা বসবাস করছি যেখানে কোন উদ্যোগ নেই দাওতের কোনো উদ্যোগ নেই এমন সেখানে নির্ধারিত কোনো সেকশনও নেই যেখান থেকে দাওতের কাজ করছে এমন জায়গায় এমন একটা ক্ষেত্রে যদি বসবাস করি আহ তখন আমাদের উপরে দাওয়াতটা ধন্যবাদ আমি ডক্টর মুস্তাফার কথার সাথে যুক্ত করে বলতে চাচ্ছিলাম তবে সেই বিখ্যাত হাদিসের যা সরল বাংলা অনুবাদ হলো প্রতিহত করে প্রতিরোধ করে প্রতিরোধ করে পামেন নাম ইয়ে যদি হাত দিয়ে এই চলমান অন্যায় অপরাধকে দুষ্কৃতি বন্ধ করতে না পারে মুখ দিয়ে বলবে তারপরে যদি মুখ দিয়ে বলতে না পারে দেখলেই হাত দিয়ে বল প্রয়োগ করে এটা পরিবর্তন করবে এটা দায়িত্ব হলো সরকারের রাষ্ট্র এবং সরকারের যারা নির্বাহী অবস্থান তাদের দায়িত্ব নির্বাহী অবস্থানে থেকে প্রচলিত চলমান ঘটমান অন্যায় অপরাধ অসত্য কিছু দমন না করে তার ইমানের লক্ষণ হবে দুই মুখ দিয়ে কারা বলবে যারা রাষ্ট্র ক্ষমতায় নেই কিন্তু জ্ঞানী মানুষ যাদেরকে মানুষ মানুষের জন্য মারজা মনে করে মারা যা মাসাদের মনে করে এখানে একটা কথা নোট আপনার সাথে আমি করতে চাচ্ছি পরামর্শ নিতে চায় তাদের কথা শুনে হ্যাঁ একটা পর্যায় ছিল যখন কত না নিয়ামতময় সরকার বা রাষ্ট্রপ্রধান যে আলেমের দরবারে যাতায়াত করে আর সবচেয়ে নিকৃষ্ট আলেম সেই যে তাই যথাযথ ভাবে সত্যকে জ্ঞানী মানুষরা যেটা মুস্তবাই করেন বলছেন জ্ঞান যা অর্জন করেছে তার ভিত্তিতে মানুষকে সত্য শোনাবে অন্যায় থেকে বিরত থাকতে উৎসাহিত করবে এরা বলে বেড়াবে এরা বলবে তার মানে সবাই বলবে না যার ভিতরে জ্ঞান নাই সে সত্য মিথ্যা করতে আব্দুলি দ্বিতীয় কথা হলো একদল মানুষ ক্ষমতায় যাবে না কিন্তু ক্ষমতার লোকজন তাদের আশেপাশে আসবে আর ওদের দায়িত্ব সবাইকে জানিয়ে দেয়া ক্ষমতাসীন কেও বলা ক্ষমতা যারা নেই যারা ক্ষমতায়ও নাই যাদের জ্ঞানও নাই যারা খুব সর্বসাধারণ হয়তো ফিল করে অনুভব করে এটা ভালো এটা মন্দ কিন্তু দলিল দিয়ে বিশ্লেষণ করে তত্ত্ব দিয়ে পরিসংখ্যান দিয়ে আপনাকে বুঝাতে পারবে না ওই ব্যক্তি বলতে যাবে না ইসলাম বলেছে সে আর যদি অন্যায় তো সেটা কি সরকারের দায়িত্ব আগেই বলে ফেলেছেন আপনি আপনার ঘরে যদি দায়িত্বশীল না হন আপনি যদি আপনার ঘরে একজন সাধারণ হইয়া থাকেন তাহলে আপনার উপরে না আর আপনি যদি আপনার ঘরে গৃহ হইয়া থাকেন তার দায়িত্ব পালন করবে ঘরে ব্যক্তিগত ব্যাপারে যদি কোন অন্যায় আমরা দেখি আর সেখানে যদি আমাকে প্রতিবাদ করার ক্ষমতা থাকে তাহলে আমি অন্যায় আর আমি প্রতিবাদ করলাম না আমি নিজেও বড় অপরাধে অন্যায়ের প্রতিবাদটা দেহের সাথে যুক্ত থাকে হাতাহাতি করতে মারামারি করতে হয় জিনিস পরিবর্তনের প্রয়োজন পড়ে যেরকম একটা খারাপ জিনিস বানাচ্ছে একটা কু জিনিস তৈরি করছে ওটা দেখতে হয় পরিণত হবে ওটা কিন্তু সে দ্বিতীয় স্তরের এই কখনো সেটা আপনার ব্যক্তি বিশেষে আপনার উপরে ফরজ হয়ে যাবে আপনি দেখছেন আপনার সামর্থ্য আছে আপনি বাধা দেবেন আপনার সমর্থ নাই যেখানে আছে সেখানে আপনি আপনার করণীয় কিছু নাই আপনি অন্তর থেকে ঘৃণা করবেন কিন্তু একটি বিষয়ে লক্ষ্য রাখতে হবে সব বিষয়ে আমার ক্ষমতা নেই সুতরাং সব বিষয়ে এখন আমার যেটা প্রশ্ন আমি একটু আবার ফিরে যাচ্ছি হলো যে এই যে এখন দেখা যাচ্ছে যে কোনো কোনো সমাজে আপনার অন্যায়ের প্রচলন হয়ে যাচ্ছে যখনই কোনো কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা করেছে কোনো বুদ্ধিমান বিবেকবান বা সমাজ সচেতন মানুষেরা একটা সরকার একটি রাষ্ট্র এবং একটি দেশ পরিচালনার জন্য অতি গুরুত্বপূর্ণ যে কয়টা অর্গান লাগে যে কয়টা একটা হলো প্রশাসনের কাজ মানেই হলো সিষ্টের লালন আর দুষ্টের দমন যদি আমরা দেখতে পাই পৃথিবীর অনেকগুলো দেশে এখনো হাইয়া তো মারুফ নাহিয়া নিল মু তাদের অ্যাডমিনিস্ট্রেশনাল ইনস্টিটিউশনের সাথে নির্বাহী ক্ষমতা সম্পন্ন কিছু মানুষ রয়েছেন যারা সব সময় ভালো কাজের আদেশ দিতে আলহামদুলিল্লাহ ওই সকল দেশে শয়তান গেলেও আলিপের মতো হয়ে চলে এটা প্রমাণিত কিন্তু যে সকল দেশে নাই আপনি প্রশ্নটাই জানতে চাচ্ছেন আমরা আমাদের দর্শকদের বলতে চাই যে সকল দেশে নাই ওই সকল দেশে যারা ক্ষমতায় রয়েছেন তাদের কি আমরা উদ্বুদ্ধ করতে পারি না নিজের কল্যাণের জন্য এমনটা করো নিজের গদিটাকে টিকিয়ে রাখার জন্যই করো নিজের নিরাপত্তার জন্যই করো নিজের শান্তি শৃঙ্খলার জন্যই করো কারণ দুষ্ট আসলেই কাউকে শান্তি দেয় আর ভালোটা সবার কাছেই ভালো লাগবে এই মুহূর্তে আমি একটু শেখামের কাছে ফিরে আসতেছি বিষয়টা নিজেটা হলো এই যে কোথাও যদি পরিবেশ পাওয়া যায় তখন আমাদের জন্য সেটা মুবাহ বা বলতে পারবো আমরা যদি সেক্ষেত্রে দাওয়াত দেয় তাহলে আমরা সব পাবো সেক্ষেত্রে আমাদের জন্য ফার্জে আইন বা ফর্জে কেফা হিসাবে প্রযোজ্য হবে না জাজাকুমুল্লাহ খ্যার সম্মানিত শুধু ও দর্শকবৃন্দ আমরা আজকের এই সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে এই কথাটি প্রমাণিত হলো আমাদের মধ্যে আমাদের সম্মানিত অতীরবৃন্দ চমৎকারভাবে সপ্রমাণ বক্তব্য উপস্থাপন করলেন যেটা হল যে দাওয়াত এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কোরআনুল করিমে এর একাধিক পরিভাষা রয়েছে তন্মধ্যে আমাদের জন্য জানতে হবে যে এই দাওয়াতটি আপনার যেখানে শক্তি প্রয়োগের মাধ্যমে একটি অন্যায়কে প্রতিরোধ করতে হবে সেটি কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতা আর সেই ক্ষেত্রে আমাদের কিন্তু সকলকে রাষ্ট্রকে উপদেশ দেওয়া রাষ্ট্রের কল্যাণ কামনা করা আমাদের দায়িত্ব হয়ে দাঁড়াবে আছে যেমন আমি পরিবারের কর্তা হিসেবে সে অবশ্যই আমি তা হাত হ্যাঁ এক কথা একটি মনে রাখতে হবে যে প্রকাশ্যভাবে অন্যায় চলছে আর আমি একজন নীরব দর্শকের ভূমিকা পালন করবো ইমানদারের বৈশিষ্ট্য হতে পারে না উপলব্ধি করে এর হকম উপলব্ধি করে আমরা মানসিকভাবে প্রস্তুত গ্রহণ করি যেন আমরা অন্যায়ের প্রতিরোধ এবং ন্যায়ের প্রসারের জন্য প্রাণপন চেষ্টা অব্যাহত রাখতে পারি আল্লাহ সুহান আমাদেরকে তৌফিক দান করুন سبحانك الله من حمدك أشهد لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وبارك وسلم ও আন বুস্তি চান। ও আন হলে সহায়ক হিসাবে ও আন কিছু বিষয়ে জানতে হবে। এ বিষয়গুলো আলোচিত হয়েছে রলুমুলপর আন শিরো নামে।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 जानते होले देखुन मूल कुरान को इस्लामी आदर्शो काल रात 8:30 ए बापुनो संप्रचार सकाल 6:00 ए बांग्लादेशे पीएस टीवी बंगाली जे कोनो समय जे कोनो समय जे कोनो स्थान जे कोनो जायगाए जे कोनो जायगाए जानते ओ जानते ছোট বড় ভুল হতে পারে তবে যারা লজ্জিত হয়ে পরিষ্কার কি করে খাটি তওবা জান্নাতের দরজা খুলে দেই তা জানতে হলে দেখুন तौबा व उबा और तौबा व पिस आज सन्दा पांच टन सम्प्रचार रोटा बांग्लादेश पीस टी बांगला